আসমা বিনতে আবু বকর আদি আলাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আমলে আমরা একটি ঘোড়া নহর করে সেটি খেয়েছি